কলকাতার গল্প দ্বীপের সঙ্গে ডক্টার কারণ সেটা ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী আবার মৃত্যুবার্ষিকীও বটে জন্ম ফার্স্ট জুলাই 1882 মৃত্যু ফার্স্ট জুলাই সংগ্রামী ডাক্তার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কতটা দূরদর্শিতা থাকে একটা মানুষের যদি তিনি নাইনটিন ফিফটিজে বসে বুঝতে পারেন যে কলকাতায় আর মানুষ ধরবে না একটা স্যাটেলাইট টাউনশিপের দরকার ডক্টর বিধান রায়ের আন্ডারেই শুরু হয় সল্টলেকের কাজ তাই আজকে তার অফিসিয়ালি নাম বিধাননগর আবার বিধান স্মরণীয় রয়েছে তার নামে কিন্তু সেটা একমাত্র এক্সাম্পল নয় অফ রোড নেমড আফটার আ ডক্টর এই তো কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করলো দাদা ইউএন ব্রহ্মচারী বলে একটা রাস্তা আছে উনি কে ছিলেন এটার জন্য একটু রিমাইন্ড করতে হবে UN Moore, 1873 MD पान, 1902 नीलरतन सरकार टीचार्लेम टू फेमकर रोग एषुष्कार दो हफ्तों से ज्यादा बुखार का हो सकता है সরকারি অস্পতালো মেচ আর ইলাজ মুফত্বরের এপিডেমিক ভারতবর্ষে এক সময় গ্রাম কে গ্রাম খালি করে দিত সেই কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন ইউ এন শুধু রাস্তা নয় তার অত্যন্ত সুন্দর বাড়িটাও আজও অক্ষত আছে তার মধ্যে একটি গাড়িতে দুটি বোমা মারা হয় ডাল হাউস বেঁচে যান আরেস্ট হন ডক্টর নারায়ণ রায় শাস্তি কালাপানি আন্দামানের সেলিউলার জেলে পনেরো বছর কাটানোর পর যখন কলকাতায় ফেরেন তখন শুধু যে মেডিকেল প্র্যাকটিস নতুন করে শুরু করেন তাই নয় আজীবন গরিবদের জন্য কাজ করে এসেছেন তাই শিমলা স্ট্রিটের আজ নাম ডক্টর নারায়ণ রায় স্মরণী এরকমই আরো একজন স্বাধীনতা সংগ্রামী ডাক্তার হচ্ছেন সুধীর বোস তার নামে রাস্তা আছে তা ঠিক উল্টো ফুটে দেখবেন একটা অত্যন্ত সুন্দর লাল হলুদ হেরিটেজ বিল্ডিং আছে সেটা হচ্ছে ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল আই হসপিটাল এই ডক্টর এম এন চ্যাটার্জি ছিলেন চোখের সার্জেন এবং ওই বাড়িটা ছিল ওনার বাড়ি দান করে যান তারপর ধরুন স্বদেশী মুভমেন্ট স্বদেশী মুভমেন্টের বিশাল সাকসেস স্টোরি হচ্ছে বেঙ্গল কেমিক্যাল যাদের বেঙ্গল ক্যান্থাইডিনের প্রথম ম্যানেজিং ডিরেক্টর ছিলেন একজন ডাক্তার ডক্টর কার্তিক বোস ব্লাড প্রেশার কমানোর আবিষ্কার করেছিলেন যেটা নাকি এখনো ব্যবহার হয় এবং তার নামেও রাস্তা আছে কলকাতায় আবার পুরুষানুক্রমে ডাক্তারের গল্পও আছে এই তো ক্যামাক স্ট্রিট এজেসি বোস রোড এ মোড়ের কাছে পার্ক ক্লিনিক আছে না ওরা তো চলছে আন্ডার থ্রি জেনারেশন অব ডক্টর চ্যাটার্জি কিন্তু সব থেকে মজার হচ্ছে এস ম্যানেজি রোড এর কাছে ডক্টর লেন এইখানে নাকি একসময় একাধিক ডাক্তার থাকতেন কিন্তু ঠিক কোন ডাক্তারের নামে যে ডক্টরের নামকরণটা হয়েছে সেটা কেউ জানে না কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্চি কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে ফেসবুক ডট কম